জাবির রদিয়াল্লাহালাহ বর্ণিত তার পিতা আবদুল্লাহ রদি তালাহ ওহোযুদ্ধের ঋণ রেখে শাহাদাত লাভ করেন তখন আমি নবী সাল্লাহ আলি সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম আমার পিতা অনেক ঋণ রেখে গেছেন আমার কাছে বাগানের কিছু খেজুর ছাড়া অন্য কোনো মাল নেই কয়েক বছরের খেজুর একত্র করলেও তার ঋণ শোধ হবে না আপনি দয়া করে আমার সঙ্গে চলুন যাতে পাওনাদার্গণ আমার প্রতি কঠোর মনোভাব গ্রহণ না করে নবী সাল্লাহ আল্লাম তার সঙ্গে গেলেন এবং খেজুরের একটি স্তূপের চারপাশে ঘুরে দোয়া করলেন অতপর অন্য স্তূপের নিকট গেলেন এবং এর উপর বসলেন এবং জাবির আদিলাহ তালাহনুকে বললেন খেজুর বের করে দিতে থাক সকল পাওনাদারের প্রাপ্য শোধ হয়ে গেল আর তাদের যত দিলেন তত থেকে গেল